বন্দে গুরুপদ ভক্ত বিদ্য প্রভু বন্দে নিসহিত শ্রী নন্দনন্দন বন্দে রোদয় গোপীজন সামূত বৃন্দন মনোহর বঞ্চাশ কৃ পা পতি পাবভ্য বৈষ্ণবেঙ্গু লংঘরি কী পাতে পরমাধব বৃন্দলসিদে বৈ পিয়া বৈ কেশবস্তিপদে দেবী সব নম নারায়ন নমস্কৃতরম দেী সরস্বতিং বেশ তো জুদরে সঙ্ক কথোপদেশ গৌরী পশনে সদা গুভক্ত ভোক্তি প্রমদগগরঞ্জ ধ্যে সদা পিভব ভবিষ্ট দোহম শিব বিশন তরণ্য ভিৎহবীপোথম বন্দে মহাপুষতে চার ত্যাক্তুষ্টি তরজ্জ লক্ষ্মি ধর্মীষ্ট বচা জেগদ বধাব বন্দে মহাপুষ তে চরিদ ইৎ পাদ পাল্লবচন্দমিছা বিসুজিত ববোবধু সুদর্শি পুরানুরাগ্রসাগর সারমর্তি সারাধিকা পাম কৃপা করি কৃষ্ণ চৈতন্য প্রভু গৌর শিবস গৌরভক্তি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতান্দ সিয়তগদাধর শিবসদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে র রাম রাম হরে হরে আজানুমিত ভুজ কনক সংকিতমলাবোজর যুগ ধর্মপালো বন্দে জগৎ প্রিয়করো করুণা বত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরি আসাম জুসাম হম বৃন্মি গোলমো লতীন সজ্জন আজ পতঞ্চ হি ভেজুমুকুন্দ পদবী শ্রুতিভসী পানমস হরিথদিগিত ত্রিভুবন ত্র বন্দে নন্দী পাদরে হরি কথাগি পুনা ত্রিভুবন ত্রয় শি শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহু পা মাথুর বিরহ ব্রজবাসীগণের সেবাই আমাদের চরম লক্ষ্য ছিল সরস্বতী ঠাকুর জানিছেন মাথুর বিরহ ব্রজবাসীগণের সেবাই আমাদের চরম লক্ষ্য গৌরীগণের মূল পুরুষ হিসাবে ভক্তির অঙ্কুর বলা হয়েছিল ছিল মাধবেন্দু পরিবাদকে তিনি যখন শরীর উৎক্রান্ত করে চলে যান এই জগৎ থেকে সেই সময়তে তিনি রাধারানীর মনের ভাব ঐ দীন দার্ধনাথ ঐ মথুরানাথ কদাবলকশ্রে হৃদয় তদলোক কাম দৈতভ্রম্মতি কিং করামি অহম ইত্যাদি গুপ্ত কথা বলেছিলেন গৌড়ীয় ভজনের এগুলো সমস্ত অত্যন্ত রহস্যময় কথা এগুলো জড়বদ্ধ অবস্থায় কোনো রকমভাবে উপলব্ধি করা যায় না হয় না বদ্ধজীবো মতেই তার অনর্থগুলোকে ত্যাগ করতে রাজি হচ্ছেন না সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় ছিল সরস্বী ঠাকুর জানাচ্ছেন যদি আমরা আমাদের জীবনে কেবল অনর্থ কাটাবার জন্য জন্মের পর জন্ম কাটিয়ে দিই অনর্থটাকে দূর করার জন্য যদি আমাদের সমগ্র জীবন এ জন্ম এবং পরপর অনেক জন্ম পর কাটিয়ে দিই তাহলে অনর্থ কাটাবার জন্য আমাদের সমস্ত জন্মের পর জন্ম চলে যাচ্ছে অনর্থ কাটাবার পর যে পরম অর্থ পরম উপাদেয় বস্তু আমরা কী বস্তুটাকে লাভ করতে পারি তার একটা ক্লিয়ার কনসেপশন আমাদের আসা দরকার লোহনীয় বস্তুতে লোভ যদি না হয় অন্য কোন বস্তু যেগুলো আদৌ লোভের বস্তু নয় সেগুলোতে লোভ উৎপাদন করছেন মায়াদেবী এগুলো সব বলা আছে মায়াদেবী এইগুলোতেই লোভ উৎপাদন করে জীবগণকে বঞ্চিত করছেন মায়াদেবী লোভ উৎপাদন করছেন এমন বস্তুগুলোতে যেগুলো নস্বর যেগুলো চিরকাল থাকবেন না যেগুলো আমাকে হাহাকার মাচিয়ে দেবে কয়েকদিনের মধ্যে এই সমস্তগুলো বদ্ধজীব উপলব্ধি করতে পাচ্ছেন না আমরা গীতা গীতাশাস্ত্রে দেখেছিলাম সেগুলো বিচার করে পরিষ্কার আরো ব্যাখ্যা হওয়া দরকার ছিল সেগুলো হচ্ছে কি বলছেন সেখানে ভগবান বলেছেন ওপি চেত সুদূরাচার ভজতে মাম অনন্যভাগ সাধুরেব সমন্তব্য সম্যগ ব্যবসিত হিস মহারাজ যখন এইসব কথা বলেছেন তখন কেন এতটা আমরা চিন্তা করব দুশ্চিন্তা করব মারা যে এই সমস্ত শোকের যে সমস্ত অপব্যাখ্যা হয় সেগুলো আমরা আলোচনা করতে বসি নাই বাস্তবিক কথা হলো এই যদি কাউর জীবনে দুরাচারত্ব দৃষ্ট হয় অনর্থ দেদীপ্যমান থাকাকালীন অবস্থায় সে হরিভজন করে নেবে এটা হয় না কিন্তু এটা দেখা গেছে যে সাধু সঙ্গেতে তার হরিভজনের রুচি হয়েছে ভগবানই ভগবানকে ছাড়া অন্য কিছুকে ভজন করার তার কোনো ইচ্ছা নাই তার কেবল ভগবানকেই ভালো লাগে কিন্তু এখনও পরিপূর্ণরূপে সেরকম হয় না তার মধ্যে যে পূর্বে যে সংস্কার ছিল অত্যন্ত চরিত্র খারাপ ছিল তার সংস্কার খারাপ ছিল তার জন্য তার মাঝে মাঝে সাধুসঙ্গ করতে করতে হঠাৎ কোন সময় পুরনো জিনিসটা আবার সেই মাথা তুলে উঠছে কোনো সময় কিছু ভুল করে ফেলছেন এই অবস্থা সুদূরাচার ব্যক্তি সেই যদি সাধুসঙ্গ করেন বাস্তবিক তারা সুদূরাচারত্ব থাকে না আর যদি থাকে তো সাধুসঙ্গ করেন নাই হয় না এটা সাধু সঙ্গে অনর্থ নিবৃত্তির কথা ইত্যাদি বলা আছে সাধু সঙ্গেই অনর্থ নিবৃত্তি হয় এটা আমরা স্বাস্থ্যের বিভিন্ন প্রমাণ দিয়ে দেখতে পারি রামায়ণ মহাভারত থেকে আরম্ভ করে পুরাণ আদি বিভিন্ন ভাগবতের বিভিন্ন শাস্ত্রের সশাস্ত্রের প্রমাণে আমরা দেখি সাধু সঙ্গেই সাং প্রসঙ্গ মহাবীর্য সংবিধ ভবন্ত হৃৎকর্ণ রসায়নকথা তজ্জনা আশু অপবর্গবত্মণী শ্রদ্ধা আরতি ভক্তি রম রণুক্রমেশ ইত্যাদি কথাগুলো সবই সত্য কিন্তু সাধু সঙ্গের পদ্ধতি আছে সাধু সঙ্গের যদি খালি সাধু সঙ্গের মহিমা জেনে সাধুসঙ্গ করা সাধু সঙ্গের মহিমার ফলে অনর্থ অবশ্যই নিবৃত্তি হয় কিন্তু যদি দেখা যায় কাউর পুরনো অত্যন্ত চরিত্র খারাপ বা কোনো কারণে একটা পুরনো দোষ आबार फिर आस चक्रवर्ती व्याख्या भक्तिम ठाकुर परिष्कार जी देखा जा भगवान प्रति मन अन्न को देवदेवतारति आकर्षण नहीं क्यों हटात पुरान एक पाप कर फिलल हटात श्री ठाकुर विश्वनाथ चक्रवर्ती ठाकुर যে এইটা যদি দেখা যায় সে পুনঃ পুনঃ সাধু সঙ্গে বাহানা করছে এবং পুনঃ পুনঃ সেই পাপ বারবার করছে তাহলে সেটাকে ধরে নিতে হবে না সেটাকে ধরে নিতে হবে না যে সাধুরৈব সম মন্তব্য এটা নয় ব্যাখ্যাটা হচ্ছে এই যে যখন কোন একটা গতিশীল বস্তুকে যখন থামানো হয় তখন থামানোর ব্যবস্থা পুরো হয়ে গেছে কিন্তু তার যে রিটার্ড তার যে তার যে জাড্ডোতা আছে তার যে গতিশীলতাটা এখনো রয়েছে সেটা এখনও কিছুদূর যাবে যেমন ফ্যানটাকে বন্ধ করে দেয়া কথা বলা হলো ফ্যানটা বন্ধ হয়ে গেছে ওখান থেকে কিন্তু কারেন্টটা যাচ্ছে না কিন্তু তার যে জাড্ডো তার যে রিটার্ডেশান এটা তাকে আস্তে আস্তে মন্দ মন্দ আস্তে আস্তে ঘুরিয়ে বেশ কিছুক্ষণ ঘুরিয়ে তারপর তাকে মন্দীভূত করে আস্তে আস্তে পরে স্থিতিতির অবস্থায় আসে এরকম সুদূরাচার ব্যক্তিগণের তার সুদূরাচারত্ব চিরকাল বজায় থাকবে অথচ সে হরিনামু করছে সাধুসঙ্গ করছে এরকম কথা বলা হয়নি এরকম কথা সিদ্ধান্ত যদি হয় তাহলে আমরা সমস্ত চরিত্র চরিত্রহীন ব্যক্তি যারা ভজনের অভিনয় করছেন তাদেরকেও তাদের দলে একভাবে রাখতে হয় এরকম ধরনের সিদ্ধান্তর কথা বলা হয়নি অপ্রাকৃত জগতে শুদ্ধ সিদ্ধান্ত শুনতে গেলে আমাদের কষ্ট হয় কিন্তু রূপগোস্বামীপাদ বলেছেন যে কথাগুলো শুনতে প্রথমে কষ্ট লাগবে আস্বাদন লাগবে না কেননা আমার আপাত মনোরম যে বিষয়বস্তুগুলো এতদিন আমি আলিঙ্গন করেছিলাম তার বিরুদ্ধ কথা হচ্ছে এখানে কিন্তু এগুলোই যদি যদি ক্রমে ক্রমে শ্রবণ করা হয় তাহলে সেখানে পরে এই কথাগুলি আবার আস্বাদন লাগবে সেটা কি রূপকো স্বামী বলেছেন স্বাদি ক্রমাত ভবাতি তদগল তদ্গত মূল হন্তি রোগের মূলটাকে উৎপারণ না করা পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আমার এটাকে ভালো লাগবে না কিন্তু ওই ওষুধ ধীরে ধীরে সেবা করতে করতে কোনো না কোনো সময় আমার ধীরে ধীরে শীঘ্রই बसि देरी निष्कपट भाव में क्यों जो श्रोवण करें तर जीवन एकूल परिवर्तन देखा दे भक्ति जगत रहस्य आस्ते आस्ते बुझे पड़े किंतु जदि क्योंज्ञा नीर्थगुलो केड़ाबना से क्षेत्र तरह हृदय जो अपराधे पाषाण अदिक अवस्था लाभ कर पाषाणर मतषाण क्षेत्र देखा जाए যে সেখানে যেমন গুলি সেটা করতে করতে দেখা যায় সেখানে লেগে ফেরো আসছে প্রভুপাত জানিয়েছেন অনর্থগ্রস্ত জীবের সর্বদা উচিত হলো এই হরিকথারূপ ডিনামাইট তাকে তার বক্ষে আঘাত করা সর্বত্র সব সময় তাকে হরিকথার ডিনামাইট আঘাত করতে হবে কোনো সময় সে পাথর যদি ফেটে যায় তাহলে সেখানে তার হৃদয় পরিষ্কার হয়ে আবার সেই পূর্বের অপরাধ মাঞ্জন হয়ে আবার সেই ধীরে ধীরে আবার সে তার যে স্বাভাবিক অবস্থাটা হওয়া উচিত ছিল সেটা ফিরে আসতে পারে এই অবস্থাটা আসতে পারে কিন্তু যদি সে প্রতিজ্ঞা করে আমি আমার অনর্থকে দূর করবো না বদ্যজীব স্বতন্ত্র ভগবান তার ভগবান জীবের স্বাতন্ত্রতার উপর কোনোরভ হস্তক্ষেপ করেন না সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই মূর্খ কালিদাস যখন বসে এক গাছের ডালে বসে যে গাছের ডাল বসে রয়েছেন সে গাছের ডালকে কাটছেন এটা যখন কোনো ব্যক্তি দেখেছিলেন তার হাসি সীমা ছিল না উপহাস করেছিলেন এই হচ্ছে সবচেয়ে মূর্খ পাওয়া গেছে তিনি নাকি পরবর্তীকালে জড় সরস্বতী জাগতিক সরস্বতীর কীভাবে কাব্য আদি রচনা করে পণ্ডিত হয়েছিলেন তাতেও অনেক ভুল ভ্রান্তি আছে মহাপ্রভু জানিয়েছেন ইত্যাদি কথা কিন্তু জগতের লোক সব জানে না মানে না সেখানে বলা হচ্ছে যে আমরা সেই মূর্খ কালিদাসের মতো নিজের ভালোটাকে বোঝে না এরকম মূর্খ জগতের সত্যিই খুব ল কিন্তু আমরা সেরকম মূর্খের দলে পড়েছি যে নিজের মঙ্গলটা নিজে বোঝে না এরকম সন্ন্যাসী এরকম ব্রহ্মচারী এরকম গৃহস্থ এরকম বানপ্রস্থ এ মানে অদ্ভুত ব্যাপার নিজের মঙ্গল বোঝে না নিজের মঙ্গল যদি করতে চায় কেউ সে ক্রুদ্ধ হয়ে যায় এটা সবচেয়ে বড়। আশ্চর্য বিষয় এতে কিছু করার থাকে না সেই জন্য বলছেন পদ্মজীবের সবচেয়ে বড় কথা হলো যে নিজের মঙ্গলটাকে নিজে বুঝতে শিখছে এটা সবচেয়ে ভালো লক্ষণ আমরা জানি কাল না পরশু যে জগতের লোকের যে সমস্ত গুণাবলীগুলো থাকে বহু প্রশংসার দাবি রাখে বিভিন্ন ইউনিভার্সিটিকে বিভিন্ন জায়গা থেকে তারা সার্টিফিকেটও পেতে পারেন এই কারণে তার যে গুণাবলী আছে কিন্তু আমি প্রমাণ করে দেব জড়জগতের মানুষ যিনি ভক্তিতে প্রতিষ্ঠিত হননি ভক্তি শুরু করেননি সেই সব ব্যক্তির যা জড়জগতের হিসাবেতে প্রচুর গুণাবলী অনেক গুণাবলী থাকতে পারে সেই গুণাবলীগুলো তাকে পরিশেষে গলা টিপে মেরে ফেলতে পারে বলে সেটা কীরকম আমরা তো বুঝতে পারছি না এটা উদাহরণ দিয়ে একটা বলুন কোনো একটা ব্যক্তি আমি দু একটা উদাহরণ দিচ্ছি তাতে আপনাদের আক্কেল হতে পারে আর যদি এই আক্কেল হয় তাহলে ভক্তির কথা আপনারা বুঝতে পারবেন একটি ব্যক্তি মঠবাস করবে বলে এসছিল সে আমাদের গৌড়ীয় মঠে আসেন নাই আমি জানি না তার কি মতলব ছিল অনেকেই অনেক মতলব নিয়ে চলে আসেন বিভিন্ন সোসাইটিতে তাদের মতলবটা পরে বোঝা যায় পরে বোঝা যায় তারা কি মতলব নিয়ে এসেছিলেন আগে সবাই বুঝতে গুরু বৈষ্ণব বুঝতে পারে কিছু বলেন না যা কি করব তিনি বম্বেতে ইস্কন সংস্থায় যোগদান করেছিলেন বয়স ছোট বেশি বয়স নয় দেখতে খুব সুন্দর তিনি সঙ্গীত অত্যন্ত ভালো জানেন তার বাবার থেকে শিখেছেন সঙ্গীত মঠে এসে সেখানে মঠেতে কিছুদিন দিন থাকার সঙ্গে সঙ্গে তার গুণাবলী প্রকাশ হয়ে পড়ল তার আগেও কিন্তু সার্টিফিকেট পেয়েছিলেন বিভিন্ন জায়গায় জীবনের কোনো কারণে ফার্স্ট এডেড হয়ে গেছিলেন বলেন এখানে যাওয়া দরকার আমার গেলে আমি সেখানে প্রতিষ্ঠা পাবো এইটা হয়তো তার মতলব ছিল আমি জানি না ভক্তি করতে এসছেন বাস্তব প্রতিজ্ঞা করে সংসার থেকে অত ভক্তি করছেন না এটা হয় না যদি ভক্তি করবেন বলে এসে থাকেন তার ভক্তি করেন আর যদি অপরাধ করে থাকেন আবার ঘুরে যান মনোবৃত্তি ঘুরেও যেতে পারে সেখানে তিনি ভক্তি শুরু করেছেন বলে লোকে মনে করলো কিন্তু তার ছলভক্তি ছিল কিছু মধ্যে তাই গুণাবলী প্রকাশ হয়ে পড়লো সবাই মিলে এমন প্রশংসা আরম্ভ করলেন কল্পনা করা যায় না কিছুদিনের দিনের মধ্যেই তার এত প্রশংসা হতে আরম্ভ করলো তার এখন ল্যাজ গজিয়ে গেল তারপর বিভিন্ন মহল থেকে তার গোপনেতে অফার আসতে আরম্ভ করলো আপনি এখানে থেকে কী করবেন চলে আসুন আপনাকে প্রচুর টাকা দেবো আমরা সমস্ত গান বাজনা করবেন করে তিনি কি করলেন তিনি সেখান থেকে মঠে বাসের আমার সেরকম মানে সুবিধা হবে না বলে সেখান থেকে চলে গেলেন এবং সেখানে গিয়ে কোনো অন্য অন্য পড়ে গেলেন যেগুলো আপনার বলার দরকার নেই আমার বলে তিনি জগতে নাম কিনেছেন তার নাম যদি বলি আপনারা সব চিনতে পারবেন কিন্তু আমি নাম বলবো না এইরকমভাবে দেখা যায় জড় অনেক গুণা বলি সেই গুণাগুলিগুলো পরে তাকে ভক্তিজগৎ থেকে বার করে নিয়ে গলা এরম টিপে তাকে সংসার সাগর ফেলে দেয় সংসার সাগরে ফেলে দেয় সেই সেইটাকেই কীর্তনে পরিষ্কারভাবে জানিয়েছেন গলে ফাঁস দিতে ফিরে মায়া সে পিসাচি এই কথাটা যদি কোনো ব্রহ্মচারী সন্ন্যাসী বা ত্যাগ আশ্রমী যারা আছেন বা গৃহস্থ ব্যক্তি তারা যদি হারে হারে উপলব্ধি করেন হারে হারে উপলব্ধি হয় না কিছু ঝেঁটা পেঁটা খেলে পরে হারে হারে উপলব্ধি কিছু ধাক্কা ফাক্কা খেয়ে গেলে অপমান হলো বিভিন্ন জায়গা থেকে ইজ্জত চলে গেল তারপর একটু হারে হারে টের পায় বদ্ধজীবী এমনি পরিষ্কার উপদেশ করলে এমনি বোঝে না তার কানে যায় না তার একটু ধাক্কা পাওয়া দরকার এই জন্য এই সমস্তগুলো আঘাতগুলো পেলে পরে সে ঘুরে বসে তোর চেতনা হয় অভিমানগুলো যায় যেমন পরিষ্কার চৈতন্য লীলাতে আমরা দেখি শ্রী বল্লভাচার্যজির যে গুণাবলী ছিল সেটা কল্পনা করা যায় না তার মতো পাণ্ডিত্য তার মতো আভিজাত্য তার মতো সৌন্দর্য এটা সত্যি কল্পনা করা যায় না প্রশংসনীয় কিন্তু শ্রীর মহাপ্রভু অন্তরাতে জানতেন তার গর্ব আছে ভেতরে অভিমান আছে জন্ম ঐশ্বর্য স্রুতশ্রী এই চারটের জন্য মানুষের অভিমানের যে বিষয়টা আছে অনেক সময় দেখা যায় চারটের একটাও নেই তথাপি দেখা যায় অভিমান চারটের একটাও নেই তথাপি বৃথা অভিমান দেখা যায় এগুলো আরও ভয়ঙ্কর আর চারটে যে জন্ম ঐশ্বর্য শ্রুতশ্রী এইটা দেবী জানিয়েছেন আপনাদের বলা আছে বারবার বলার দরকার নেই জন্মাই সহ্য সুতির তার মধ্যে বিদ্যামদে যতটা ভয়ঙ্কর অবস্থা হবে তার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর হতে পারে ঐশ্বর্য মদে ঐশ্বর্য মানুষের যে বিভৎস অবস্থা হয় কুলমদ আমি ভালোবংশের জন্য সেটার অভিমানটা অতটা কিছু করে না কিন্তু ভক্তিরাজ্যে তো ভয়ঙ্কর ভক্তিরাজ্যে যদি এই অভিমানটা থাকে তার সঙ্গে তুলনাই হচ্ছে না জড়জগতের স্ট্যান্ডার্ডে বলা হচ্ছে যে তাতেও যদি দেখা যায় জন্ম তারপর বিদ্যা রূপ এসবের জন্য যে অভিমানগুলো তার থেকে দেখা যায় যে ঐশ্বর্যগত যে অভিমানটা সেটা সবচেয়ে বেশি বিভৎস কাণ্ড সৃষ্টি করে মানুষের সৌভাগ্য আর দুর্ভাগ্য দুর্ভাগ্য নির্ণয়ের ক্ষমত ক্ষমতা তার নাই আমি আগেও জানিয়েছি বদ্ধজীব নিজের মঙ্গলকে নিজে অনুসন্ধান করতে পারেন না যারাই নিজের মঙ্গলের অনুসন্ধানের পুরো দায়িত্বটা নিজের হাতে নিয়ে নেন তখন গুরু বৈষ্ণবের কাছে কোনো দায়িত্ব থাকে না তখন তুমি মরলে বাঁচলে তার দায়িত্ব থাকলো না গুরু বৈষ্ণব বললেন আমরা আমরা আর কিছু করার নেই সে নিজের মঙ্গলের দায়িত্ব নিজে হাতে নিয়ে নিয়েছে তার নিজের হাতে যখন নিয়েছ তুমি নিজে বোঝো আমাদের কিছু করার নেই যতক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ রূপে শরণাগত থাকি গুরু বৈষ্ণবের চরণে তখন পর্যন্ত শিলে বহুপাত জানিয়েছেন গৌরীয় মঠে যারা বাস্তব আশ্রয় নিয়েছেন তারা বিভৎস অবস্থা বাইরের দৃষ্টিতে হলেও তারা কিভাবে রক্ষা পাবেন কল্পনা করা যায় যারা বাস্তবিক গৌড়ীয় মঠকে আশ্রয় করেছেন তারা বাস্তবিকভাবে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পেয়ে যাবেন কিন্তু যারা গৌরীয় মঠকে আশ্রয় করেন নাই তারা ভক্তিরাজ্য তো দূরের কথা কোনো কিছুতেই তারা ভগবানের কৃপা লাভ করতে পারবেন না গুরু বৈষ্ণবের তো প্রশ্নই নেই এইভাবে তারা একটা সংসার সমুদ্রে মধ্যে ডুবে যাবেন আর ভাগবতে বিভিন্ন জায়গায় আছে ভাবে যে অসার সংসার খুব বিমো কহ সুত কস্য ধনম কস স্নেহবান জলতে অনীশম নচ ইন্দ্রস্ব সুখম কিঞ্চিন্ন সুখম চক্রবর্তী নহ সুখম অস্থি বিরক্তস্ব মনের একান্ত জীবন বৈজন সুখ বলে কোনো কিছু নাই আর পিছনে বদ্ধজীব সব দৌড়াচ্ছে আমাদের আশা এই যে গুরুবর্গ আমাদের যে আশা দিয়েছেন সেই বন্ধ করে আমরা ভজন শুরু করেছি এবং এতে পরিপূর্ণ যদি আশা থাকে এই ভাগবতী মহাপুরাণের যে কথা আপনারা শুনছেন তার ফলে আমাদের বদ্ধদশা অবশ্যই যাবে সাধুসঙ্গ করতে করতে এবং যারা নির্মল হৃদয় নিয়ে এসব কথা শোবন করছেন মানে হৃদয় তো নির্মল হয় তথাপি মনের মধ্যে কোন রকম অন্য কিছু অন্নবিলাস প্রশ্রয় দেওয়ার চেষ্টা করছেন না তারা ধীরে ধীরে ফল পাবেন কালকে আলোচনা প্রসঙ্গে উদ্ধবজি মহারাজের কথা বলা হয়েছিল উদ্ধবজি মহারাজের উদ্ধব সন্দেশ সেখানে আলোচনা প্রসঙ্গে আমরা দেখেছিলাম কিভাবে ব্রজের ভগবান শ্রীকৃষ্ণের পিতা মাতাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে বোঝে পাঠানো হয়েছিল ইত্যাদি কথা সমস্ত সেখানে আমরা দেখেছিলাম এখানে উদ্ধবজি বিভিন্ন তত্ত্বজ্ঞান উপদেশ করেছিলেন স্বাভাবিকভাবে দেখা যায় যাও কেউ তত্ত্ব জ্ঞান উপদেশ করলে পরে জীবের যে কারণে খেদ উপস্থিত হয় বিভিন্ন কারণে সেইগুলো আস্তে আস্তে অপনোদন হয় সেই জন্য তিনি তত্ত্বজ্ঞান উপদেশের চেষ্টা করেছিলেন तत्वपदेष तो, तो सामान्य विषय जरा भगवान संगे नित्य सम्बन्धे सम्बन्धित जरा भगवान के एक पलक ना देखले पर मृत्यु मुख्य पतित हन त्ञान जगह देवर को प्रश्न आसे ना क्या यो तेगेना तरखने कुरुक्षेत्र राधाराणी नहे गोपी जोगी ज्ञानी ध्यान करी पाईवे सन्तोष তুমি তাদেরকে ধ্যান শেখাচ্ছ জ্ঞানযোগ শেখাচ্ছ তুমি স্থানাস্থান বিচার করো না তুমি না বিধগ্ধ ইত্যাদি ওলাহন দিয়েছিলেন ভৎসনা করেছিলেন আর কৃষ্ণ ভগবান বলেন যে প্রিয়া যদি মান করি করে ভৎসন বেদস্তুতি হইতে হরেও মর্মন যদি প্রিয়া ভগবান শ্রীকৃষ্ণকে গালাগাল দেন ভগবান শ্রীকৃষ্ণের বেদস্তুতি ব্রাহ্মণরা যে করেন তার থেকে অনেক আনন্দ পান সখারা যখন গালাগাল দেন তুমি কোন বড় তুমি আমি সম ইত্যাদি যখন করেন তখন ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ হয় ভগবান শ্রীকৃষ্ণের যে অবস্থাটা যে সেটা বদ্ধ অবস্থায় কখনোই অনুভব করা যাবে না বদ্ধজীব ভগবান শ্রীকৃষ্ণের আনন্দময় বিলাস তিনি কি অবস্থায় থাকেন এগুলো অনুভব করতে পারেন না ভগবান শ্রীকৃষ্ণের কোনো সময় নেই যে বদ্ধজীব যে সমস্ত জড়জগতের যে সমস্ত অন্য অন্নবিলাস করছে বিভিন্ন এইগুলো অবস্থার মধ্যে পড়ে রয়েছে ভগবান এমন একটা মজগুল হয়ে রয়েছেন নেশাগ্রস্ত সর্বসময় জীবগোসী বাদ বলছেন নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণের ব্রজেন্দ্র নন্দনের কোন সময় নেই সেই জন্য তিনি জড়জগতের যে বিষয়গুলো এগুলো তিনি সমাধান করেন বলরামের মাধ্যমে বলদাওজি মহারাজ নিত্যানন্দ তিনি এই জগতে ভগবানের প্রথম প্রকাশ এবং তার থেকে যে সমস্ত গুরু বৈষ্ণব নেবে জগতে বিভিন্ন রূপে তারাই জগতের বিভিন্ন লোকে দুঃখ দেখে এবার নিবেদন করেন এবং কৃষ্ণের কাছে হৃদয়তে সেই নিবেদনগুলো গিয়ে পৌঁছায় বদ্ধজীবের সঙ্গে কৃষ্ণের সম্বন্ধ কৃষ্ণের সঙ্গে যোগাযোগ হওয়া সম্ভব হয় না মিডিয়াম দরকার হয় গুরু ভগবান গুরুবৈষ্ণবের সঙ্গে তাদের সম্বন্ধ প্রথমে হবে তারপর তারা নিবেদন করবেন ভগবত চরণে তখন তাদের से भगवान श्रीकृष्ण भेतरे भगवान स्वार्थ नहीं, नहीं। उद्धव जी अनेक तत्वेश मध्य बोली नश्वर्म लोके मिस्र जनिसु क्रीरसाधन परित्राणाय कल्पते অনেকে গিতার এই ভাষ্যটাকে অনেক উল্টো ব্যাখ্যা করেন পরিত্রাণায় সাধনাম বিনাশা চতুষ্কৃতাম ইত্যাদি কিন্তু সেখানে যারা বিশুদ্ধ বৈষ্ণব তাদের ব্যাখ্যাটাই শুনবেন বাজারের গিতার ব্যাখ্যা শুনবেন না আমরা জানি কম করে প্রায় আড়াইশো তিনশোটার উপরে গিতার ভাষ্য আছে বিভিন্ন জায়গা থেকে আর যদি অবৈধ বিভিন্ন জায়গা থেকে যদি যে যেরামভাবে করেছে সেগুলো যদি আপনাদের কানে আসে তাহলে পাঁচশোর বেশি হবে যে যেরাম পেরেছে পাগল ছাগল যেখানে পেরেছে গীতাটাকে নিয়ে কবিতা লিখতে করেছে এরম যদি ধরি তাহলে পাঁচশোর ওপরে গেলে পাঁচশোর অনেক ওপরে যাবে যদি গোনাগুন্থের মতো মোটামুটি কেউ হিসাব করতে চায় তাহলে মোটামুটি আড়াইশো তিনশোর মতো গীতার ভাষ্য এই জগতে প্রকাশ করেছে বালগন্ধর তিলক তিনিও ব্যাখ্যা করেছেন আবার গান্ধীজি তিনিও গীতার ব্যাখ্যা করেছেন তিনিও আবার গীতার ব্যাখ্যা করেছেন নিজের ইচ্ছা মতো যে জেরাম ভাই পেরেছেন ঋষি অরবিন্দ ব্যাখ্যা করেছেন তিনি যোগী ছিলেন তার ব্যাখ্যার কিছু সামঞ্জস্য আছে কিন্তু বাদবাকি যারা রাজনৈতিক নেতা বিভিন্ন উচ্চস্তরে আছেন তাদের যে ব্যাখ্যা এই সমস্তগুলো কানে পারলে পরে সর্বনাশ এগুলো তো কোনো প্রশ্নই আসে না এই প্রসঙ্গ অনেকে তোলেন মহারাজ আপনাদের বড় প্রিজুডিক্যাল কনসেপশান আপনারা কেন এত বদ্ধমূল ধারণা করেন আমি দেখা এরকম ধরনের প্রসঙ্গ নয় তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝলে বুঝতে পারবে আমরা বলি ভগবানের নিজজন যারা আছেন তারা ছাড়া ভগবানের হৃদয়ের ভাবটা কি এটা বুঝতে পারেন না চৈতন্য চৈতন্যিত মহাপ্রভু পরিষ্কার যে যেখানে বারাণসীতে তিনি ব্যাখ্যা করছেন প্রকাশানন্দকে বলছেন দেখুন যে এই যে বেদান্তের ব্যাখ্যা কে করেছেন ব্যাস সূত্রে ব্যাস ব্যাসসূত্র ভাষ্য করেছেন ব্যাসদেব সাক্ষাৎ ব্যাসদেব করেছেন তিনি ভগবানের সপ্তাবেশ অবসান মহাপুষ এখানে যুক্তি দিয়েছেন বুঝিয়েছেন যিনি সেই সূত্রকর্তা তিনি যদি সেই ভাষ্যের নিজে কি মানেটা সেখানে আছে তিনি যদি নিজে বলেন তাহলে তার অর্থটা আরও পরিষ্কার হয় বাইরের যারা আছেন তারা যদি সম্পূর্ণ ভগবত রাজ্য থেকে দূরে আছেন তারা তো একেবারেই মানে বুঝতে পারবেন না আর যারা ভগবত রাজ্যে রয়েছেন ভগবানের কৃপাতে মানে করবেন ব্যাসদেবের কৃপা নিয়ে গোবিন্দের কৃপা তখন সেটা গোবিন্দ ভাষ্য হিসাবে আমাদের গৌড়ীয় ভাষ্য যেটা বেদান্ত আছে বেদান্ত ভাষ্য গৌড়ীয় ভাষ্য তার মধ্যে যে সমস্ত অলৌকিক ব্যাখ্যা আছে এগুলো যদি কোনো মানুষের कांडज्ञान थके गुरु वैष्मी अनुगताले अबक हो जाए आश्चर्य अथच से ही मायावध भाष्य शंकराचार्य यूनिभार्सिटी पढ़ानो है जेटा बिंदुम्र शोन कर ले बद्धजीबे सर्वनाश है महाप्रभु बोल मायावशन सर्वनाश मायबाद शनि सर्वनाश उपस्थित है तर ईश्वर संगे ओक्य चिंतर भगवान बिल्ष माना भगवान के माना ना भगवान अप्राकृत शर के अवहेला माने ना এই ধরনের বিষয়গুলো আমরা উত্থাপন করে চৈতন্য মহাপুর যেটা বলেছেন সেটা বাস্তব কথা ভগবানের যে যত নিযোজন হবেন তত তার ব্যাখ্যাটা অনেক অ্যাকিউরেট হবে কেন ভগবান কি বলতে চেয়েছেন গীতাটা কে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ কী বলতে চেয়েছেন সেটা ভগবান শ্রীকৃষ্ণ জানেন যেটা একটু আগে আমি কিছুদিন আগে বলেছিলাম যে दशम टिप्पणी करते गए जो सना गोस्वाईपाद गोपी गीतार व्याख्या कर इत्यादि राजपंचोध्याय केंदे केंदे अजस् काद गोपीका गणारा करुणाधमी एक कटाक्ष करें केंी बोलते चान भाषा एकम्र गोविंद बोझ और गोविंद की बोलते चाय से आसब कथा बुझीना जदिव तरह नित्य स्वरूप आये बृंदाव এই সনাতন গোসাই রূপ গোসাই রূপ গোস্বামীপাত তারও স্বরূপ আছে এইভাবে দেখা যায় তারা দৈন্য করছেন আমাদের শিক্ষার জন্য এমনকি গোস্বামী পাতদের এমন অনেক গ্রন্থ আছে যেগুলো এমন অলৌকিক যেগুলো আপনাদের হাতে বললে সর্বনাশ উপস্থিত হবে সেই জন্য গোস্বামীগঞ্জ চলে যাওয়ার পর এরকম অনেক গ্রন্থ আশ্চর্যগ্রন্থ অলৌকিক যে গ্রন্থগুলো এই জড়জগতের কোনো মানুষের দৃষ্টিগোচর হওয়া উচিত নয় তালে তারা লিখলেন কেন বলে এটারও কারণ আছে ভগবত সন্তুষ্টির জন্য লিখেছেন সেগুলো নষ্ট হয়নি সেগুলো অপ্রাকৃত জগতে তোলা আছে সেই গ্রন্থগুলো জীবগোস্বাঁপাত সব সঙ্গে নিয়ে সেগুলোকে সমাধি দিয়েছিলেন এই গ্রন্থের একটা পাতা যেন অক্ষর কোনো বদ্ধজীবের হাতে না পড়ে পড়লে সর্বনেশ উপস্থিত হবে ভগবানের সঙ্গে রাধারানী গোপিকাগণের যে অপ্রাকৃত বিলাস যে সমস্ত আশ্চর্য ভাবের প্রকাশ সেইগুলো যদি বদ্ধজীব দেখতে যায় সেগুলো তাদের স্বর্গ সঙ্গে গলায় দড়ি পরে সর্বনাশ উপস্থিত হবে সেই সেই গ্রন্থ সমাধি এখনো আছে সনাতন গোসায়ে সমাধি মন্দিরে ওখানে যে গ্রন্থগুলোর সমাধি গোস্বামী গ্রন্থের সমাধি এইসব কথা লোকে বুঝবেন না একটা জড়ো উদাহরণ দিলে জগতের লোক একটু বেশি বোঝেন যেমন আপনার ফ্যামিলিতে আপনার স্বামী কোনো একটা দুর্গন্ধ কাজ করেছেন এমন একটা কাজ তার পেছনে এবার সিবিআই লেগে গেছে এমন একটা কাজ লেগে গেছে এখন তার উদ্দেশ্য সিআইডি বা সিবিআই এর কাজ হল তে গোপন তত্ত্বটা সে কী করে দেখ কোথায় সব খুঁজে বার করা সে তখন প্রথমেই কি করবেন সেটা সাধারণ আমরা দেখেছি দক্ষিণেশ্বরের এরম হয়েছিল যে বিরাট একটা গ্যাংকে ধরবার জন্য দিল্লি থেকে একটা বিরাট ব্যক্তিকে ইন্সপেক্টরকে পাঠানো হয়েছিল বিরাট পদে ছিলেন তিনি ইন্সপেক্টর নাম তিনি আগে ছিলেন ইন্সপেক্টর পরে অনেক উঁচু পদে তাকে পাঠানো হয়েছিল সে সাধারণ বেশি পাগলের মতো বিভিন্ন নেশা করার অভিনয় করে বিভিন্ন করে সব গ্যাং এর সঙ্গে বন্ধুত্ব করে তারপর বের এক একজনকে এরকম টিপে টিপে মারা কাটার বুট দিয়ে তাদের হাতগুলোকে সমস্ত পঙ্গু করে দক্ষিণেশ্বরের কালীবাড়ি মন্দির কাছে ফেলে রাখলেন এবার তারা ভিক্ষা করে কাল পঙ্গু করে দিলেন সেগুলো কেরম্বা ধরে চিপে মেরে ফেলল এইভাবে করেছেন সেরকম যদি তারা জানবার জন্য আসেন কোনো তদন্ত বিভাগের লোক সে প্রথমে এসে কি করবে যে এলাকায় সে থাকে সেখানে সে খোঁজ খবর নেবে কার সঙ্গে তার বন্ধুত্ব বেশি আছে তার চায়ের দোকানে খবর কাগজ করতে বিভিন্ন জায়গায় খবরগুলো নেবে প্রথমে নিয়ে তার ঠেকা জানবে প্রথমে তারপর আস্তে আস্তে আরও খবর নেবে তার আরো অন্তরঙ্গ কে আছে তার থেকে আরও খবর জানবে আর আরো খবর জানতে জানতেই যদি তার পিতামাতার সঙ্গে দেখা হয়ে যায় তার অনেক ঘটনা হিস্ট্রি কিছু জানতে পারবে তার সঙ্গে যদি আলাপ করে বন্ধুত্ব করতে পারে আর যদি তার স্ত্রীর সঙ্গে দেখা হয়ে যায় তাহলে তো আরও ভালো যদি সে গোপন কথা বলতে পারে আদায় করে নিতে পারে কোন লোক দেখিয়ে কোন কিছু করে যদি বন্ধুত্ব পাতিয়ে নেয় ট্রেনে বাসও এরকম হয় যেতে এতে কিছু খাইয়ে দিল বন্ধুত্ব হয়ে গেল এমন বন্ধুত্ব নেভে যাওয়ার সময় চোখের জল ফেলছি। সেই জন্য আমাদের এটা জীবনযাত্রা কখন স্বামীর চলে যাওয়া সে গেল। গেলো জীবনযাত্রা মানে তুমি একই গাড়িতে জার্নি করছো জীবন চলতিকা নাম গাড়ি হিন্দিতে বলে এই জার্নি করতে করতে যখন তোমার স্বামীর সময় হলো সে নেভে গেলেন তোমার এবার আরো কিছু জার্নি বাকি আছে তখন তুমি নেবে গে প্রত্যেকেই কিন্তু যাত্রী এগুলো মতো সংসার যাত্রা বলা হয় কিন্তু লোকে অনুভব করতে পাচ্ছে না কথা কেদে মরছে তার এলেহাবাদ পর্যন্ত টিকিট ছিল সে নেমে গেল তুমি কাঁদতে আরম্ভ করলে মূর্খের মতো তার এলেহাবাদের টিকিট তার এলেহাবাদের টিকিট পুড়িয়ে গেছে নেবে গেলো তোমার টিকিট হাওড়া পর্যন্ত তুমি হাওড়া পর্যন্ত এসছে তাতে খাঁধবার কিছু নেই যে যখন যাবে সে যাবে আমাদের কিছু করার নেই এখন প্রশ্ন হলো এই যে যুক্তিটা আমি দিচ্ছিলাম সেটা হলো যে ভগবানের যত অন্তরঙ্গ ব্যক্তি হবেন তত ভগবানের অন্তরের কথাটা বেশি জানতে পারবেন শ্রীর সচিদানন্দ ভক্তিবিনো ঠাকুর গীতার যে ব্যাখ্যা করেছেন বিশ্বনাথ চক্রবর্তীপাদ যে ব্যাখ্যা করেছেন বরদেব বিদ্যাভসন যে ব্যাখ্যা করেছেন শ্রীর সিদাসাইপাদ যে ব্যাখ্যা করেছেন সেইগুলোর ব্যাখ্যা যদি শোনেন তাহলে আপনাদের দিগন্ত খুলে যাবে আপনার অবাকই বলি আর যে বাজারের আমি ব্যাখ্যাগুলো পড়েছিলাম বিভিন্ন ব্যক্তি স্পেকুলেশন করেছেন তার মানে অ্যাজামসান স্পেকুলেশন সেগুলো সব কোনোটাই চলবে না ভক্তিজগতে অ্যাজামসান বলে কোনো কথা নেই ভক্তিজগতে অ্যাজামসান বলে কথা নেই আমরা দেখেছিলাম বল্লভাচার্যকে এভাবে মহাপ্রভু কৃপা করেছিলেন আড়াইল গ্রামেতে বল্লভাচার্য যখন পুরুষোত্তম নামে এসছিলেন সেখানে মহাপ্রভু এমনিতেই জানেন তার ভেতরে অভিমান আছে এই অভিমানটাকে কি করে তারাবেন এটা গুরু অত্যন্ত কান্না পায় গুরুবৈষ্ণব ভেতরে দুঃখ পান যদি দেখেন এর অনেক গুণাবলী আছে এমন গুণাবলী যে গুণাবলী অন্য অন্য সাধুদের সাধু পদবাচ্য অনেক লোকের মধ্যেই থাকে না সেই গুণাবলী এর মধ্যে রয়েছে যে আমার কাছে রয়েছে অথচ তার মধ্যে এমন একটা ভয়ঙ্কর গুণ রয়েছে দুর্গুণ রয়েছে যেটার জন্য এই সমস্ত গুণাবলী শ্বেৎকুষ্ট যেমন এক সুন্দরী মহিলা তা অপূর্ব শুধু মহাপ্রভু উদাহরণ দিয়েছেন হঠাৎ তার সেতকুষ্ট হয়েছে মুখে অত সুন্দর গয়নাঘাটি পরেছে কিন্তু একটা শ্বেতকুষ্ট তার সর্ব অঙ্গটাকে একেবারে কেউ তাকাতে চাইছেন। এই যেমন হয় সেরকম জড়জগতের যে গুণাবলী সেটা সমস্ত যে জড়জগতের গুণাবলীর জন্য তুমি সার্টিফিকেট পেতে পারো জড়জগত থেকে সরকারের কাছ থেকে কিন্তু সেই সব গুণাবলীর বৈষ্ণব জগতের কোনো মূল্য নাই সেগুলো তোমার পরবর্তীকালে তোমাকে ধ্বংস করে দিতে পারে আমি যে বৈষ্ণবদের তথাকথিত বৈষ্ণব যারা বৈষ্ণব হওয়ার জন্য এসছেন তাদের আলোচনা করছি তাদের যে গুণাবলী আছেন তাদের মধ্যে একটা দুর্গুণ থাকেন বিবৎস দুর্গুণ যেটা লোকে জানলে পরে ছিঁছি করবে সেরাম যদি থাকেন তাহলে সেই দুর্গুণটাকে তাড়াবার জন্য তাকে অবশ্যই চেষ্টা করতে হবে যদি সে না করে তাহলে তার হাতে পায়ে বেঁধে অনন্তকালের জন্য নরকেই পচে মরতে হবে তাকে সুযোগ কেন যে সে কপটতা করেছে যে কপটতা করলো না তার জন্য গীতাতে বলেছেন যে ভগবান অর্জুনকে ভগবান অর্জুন ভগবানকে প্রশ্ন করেছেন যদি ধরো ভজন করছে যদি ধরো এই জন্মে সিদ্ধি না হয় তাহলে কী হবে ভগবান উত্তর দিয়েছেন যদি এরকম হয় তাহলে যদি সিনসিয়ার হয় যদি ইচ্ছা করে বদমাইশি করছে পুনঃ পুনম বৈষ্ণব অপরাধ নাম অপরাধ হরিকথা শুনবো সব তত্ত্ব বুঝলাম আবার অপরাধ করবো বলেই যাবে আবার কর। তাহলে সে নাম এই ভাগবত কথা হচ্ছে না ভাগবত কথাতে যদি অপরাধ করো সেটা তোমার নাম অপরাধের খাতায় চলে যাবে এবং নাম অপরাধ করলে তোমার সে অপরাধ যাবে না নাম অপরাধ সবচেয়ে ভয়ঙ্কর নামি চরণের অপরাধ কোন মতে ক্ষমা হতে পারে ধাম চাপা বিভিন্ন করে কিন্তু নামি নামের চরণে অপরাধ এটা হচ্ছে নাম রূপ নাম গুণ নাম লীলা নাম পরিকর নাম বৈশিষ্ট্য নাম এগুলো এর চরণে তুমি শুনবে ব্যাখ্যা সমস্ত বুঝলে আবার তুমি অপরাধ করো তাহলে তোমার ভয়ঙ্কর তাহলে তোমার সুযোগ দেয়া হবে না বিপদ হয়ে যায় অনেক জন্ম জন্মান্তর তোমাকে পড়ে থাক আমরা সকালে আলোচনা করেছি চারিবর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভ যে স্বকর্ম করিতেও সে রৌরবে পরিমজে কৃষ্ণ ভজনা হল না কৃষ্ণ ভজনার মতন কিছু হয়ে গেল আমি তো কৃষ্ণ ভজনে এসেছিলাম চারিবর্ণাশ্রমী চারি বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যশূদ্র আর আশ্রম হচ্ছে সন্ন্যাসী ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ বন চার এ সবাইকে বলা হচ্ছে চারটে চারটে আটটা এই যত ক্যাটেগরি আছে তাদের প্রত্যেকেই যদি বাস্তব কৃষ্ণ ভজন না করে তাহলে তাদের রৌরবে পরিমজে কথাটা যেন খেয়াল থাকে বাস্তব কৃষ্ণ ভজন কি এই কথাটা যেন উপলব্ধি হয় আমাদের বাস্তব কৃষ্ণ ভজন কাকে বলে এটা বুঝে করতে হবে এখন প্রশ্ন হলো এই যে বল্লভাচার্যকে মহাপ্রভু কৃপা করলেন সে কৃপাটা পরিপূর্ণ নিতে পারে না গুরু বৈষ্ণব কী করেন আমি যে কথাটা বলছিলাম তার এই যে একটা দুর্গুণ যদি থাকে সে বৈষ্ণব বৈষ্ণব হতে চাইছে অথচ তার অভিমান যাচ্ছে না তখন গুরু বৈষ্ণব যে কোনোভাবে তাকে অপমান করে মেরে যে কোনোভাবে তার অভিমানটাকে তার তাকে যে কোনোভাবে এই জন্য সদ্গুরু বৈষ্ণব কি করেন তীব্র কথা বলেন কথা অনেক লোকের আঘাত লেগে যায় মহারাজ এরম ধরনের কথা বললেন কিন্তু সে তীব্র বাৎসল্য ভেতরে স্নেহ নিয়ে কথাগুলো বলেছে। তীব্র কথা যাতে অনেকের আঘাত লেগে গেল আঘাত লাগুক আঘাত লাগুক তথাপি এই জন্য আঘাত লেগে যায় ঘুরে বসে আর যদি আঘাত লাগার পর গালাগাল দিয়ে চলে যায় তার আর কোনো সমাধান হলো না যদি আবার ফিরে আসে তাহলে তার সমাধান হয়ে গেল। সেই জন্য সেখানে বলা হচ্ছে অভিমানটাকে ত্যাগ না হওয়া পর্যন্ত তা শরণাগতি হবে না কিচ্ছু হবে না ভজন কিছু মঙ্গল হয় না সেই জন্য শিখায় শরণাগতি ভক্তের প্রাণ ভক্তের শরণাগতি না থাকে মানে ভক্তের প্রাণ নেই প্রাণই নেই ডেড বডি আমি কালকেই এই যে এখানে সঙ্গে সঙ্গে বলছিলাম একটা তৎপরতা নেই যে কথাটা যে বিঘ্ন হচ্ছে সঙ্গে সঙ্গে গিয়ে করি মরা মানুষের মধ্যে পড়ে রয়েছে আর তোকেও তো মরে গেলে কেউ ওটাবে না বলো হরি বল বলে সবাই রাগ করে বলে থাক পরে থাক পচে থাক যার রকম অনিহা। যেখানে হরিকথা হরিচিন্তন সবকিছু রয়েছে সেখানে অনীহা কি করে এটা হতে পারে কি করে হরিকতা শুনতে শুনতে বৈষ্ণব সংঘ করতে করতে প্রসাদ পেতে পেতে কি করে আমরা মরে যেতে পারি আস্তে আস্তে কি করে হয় এটা যে চেতন রাজ্যের সব মহাপ্রসাদ চেতন বৈষ্ণব সঙ্গ চেতনা দিচ্ছে হরিকথা চেতন তারপরে আমার চেতনা ফিরছে তার মানে অপরাধ কত রয়েছে এগুলো চিন্তা করার বিষয় আছে সেই জন্য সেখানে বলছেন বল্লভ আচার্যকে কী করে সংশোধন করেছিলেন মহাপ্রভু সেটা আপনাদের পুনঃ পুনঃ আলোচনার বিষয় পুরুষোত্তম ধামে গিয়ে যখন মহাপ্রভুর কাছে মহাপ্রভু জানেন এর ভেতর বিরাট অভিমান আসবার সঙ্গে সঙ্গে দণ্ডবাদ করেছেন করে সঙ্গে সঙ্গে নিজের সব বলতে আরম্ভ করলেন সব কিছু বিভিন্ন বৈষ্ণবের প্রশংসা পরবর্তীকালে তোর অভিমান হাটাবার জন্য তাকে অপমানও করলেন বেশস্যার মধ্যে গণি তাকে যখন সে বলল সিদ্ধিপাদের ব্যাখ্যা মানি না তখন বলে স্বামী নাহি মানে তারা বেশসার মধ্যে তখন ধাক্কা লেগে গেল এইভাবে পুনঃ পুনঃ অপমান করে যখন সে বিধ্বস্ত হয়ে গেল লজ্জায় মাথা তুলতে পারছে না অদ্বৈত গোসাইয়ের কাছে এসে তর্ক করতে যায় সেখানে চুপ হয়ে যায় মনে হচ্ছে একটা সূর্যের কাছে যদি একটা জোনাকি কোকাকে রাখা হয় যেরম অবস্থা হয় বল্লভ আচার্যের সেরম অবস্থা অদ্বৈত গোসাইয়ের কাছে এসে বিভিন্ন তর্ক তুলছে সার্বভৌম ভট্টাচার্যের কাছে এসে তর্ক তুলছে সবাই তো ভক্তিতে পরিপূর্ণ একটা একটা কথা বলে তার মা অপমান অপদস্থ হয়ে আবার বাড়ি চলে পরে যখন চিন্তা করলো কেন আমাকে এত অপমান করছে কেন আমার এরকম লজ্জা পরে মহাপভু চৈত্য গুরুবে বোঝালেন যে তোর অভিমানটাই তোর কাল হয়েছে তখন সকালে এসে পায়ে ধরলেন আমায় ক্ষমা করো আমি অভিমান করেছি আমার অভিমানের জন্য আমার এরকম অবস্থা আমার আর কোনোদিন আমার অভিমান বলে কিছু উত্থিত হবে না মহাপ্রু বললেন দেখো যেখানে মহাভাগবত বলে এই পদবি। আর যেখানে পাণ্ডিত্য বলে দুটো জিনিস থাকে সেখানে গর্ব পর্বত থাকে না গর্ব পর্বত থাকলে পরে গুরু কিপা, কৃপা ভগবানও কৃপা করলেন সেই কৃপাটা পর্বতের উপরে বৃষ্টি বললে কি হয় পর্বতের উপরে বৃষ্টি করলে পর্বতের উপরে থাকে না সেই বৃষ্টিটা কি হয় গড়িয়ে তরাই অঞ্চলে চলে যায় সেরকম তোমার অহংকার থাকাকালীন অবস্থায় গুরু বৈষ্ণব কৃপা করলেও সেই কিপা তুমি রাখতে পারবে না তোমার অহংকার রূপ পর্বত এখান থেকে গড়িয়ে নিচে চলে যাচ্ছে কিন্তু গুরু বৈষ্ণবের কৃপা নিতে গেলে তোমাকে চিনা তুমি ভাব করতে হবে তাদের চরণের কাছে কুকুর হিসাবে দেখতে হবে আমায় দয়া করুন বাস্তব কপ না তাহলে তুমি দেখবে কিরকম কিরকম ম্যাসিভ কিপা তুমি পাও মুহূর্তের মধ্যে তোমার কোথাও ক্ষিপা চলে আসবো বেশি সময় লাগবে না কিন্তু কৃপা নিতে পারেন আমরা কালকে আলোচনা বসঙ্গে দেখেছিলাম যে গোপিকাগণের কাছে সেই তত্ত্ব উপদেশ করতে যাচ্ছেন এখানে এই উদ্ধবজি মহারাজ আর তত্ত্ব উপদেশের পরেতে যা অবস্থা হলো সেখানে রাধারানীর ভাব গোপীগণের ভাব দেখে নিজের লজ্জিত হয়ে গেলেন তারপরে আমি যে শ্লোক পড়েছিলাম সেটা তিনি বলেছেন তারপরে যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেছিলেন সেখানে কেঁদে কেঁদে বলেছিলেন আমাকে তুমি আমি লজ্জা বেঝ ছমাসকাল ছিলেন উদ্ধবজি কিন্তু কিছুই করতে পারলেন না তাদের বোঝাবেন উল্টে শিক্ষা নিয়ে চলে এলেন যে উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের থেকে অভিন্ন চিন্তা করেন সেই উদ্ধবের মধ্যে সামান্য এই জিনিসটা থাকবে সে বোঝের অন্তঃকরণের অনন্য ভালোবাসা আমার যে এটা এই জানতে পারবে না আমার নিজের লোক দিব না এই উদ্দেশ্য নিয়ে গোপনের দু এক কাজ যে ভগবান করেন অনেক কাজ উদ্ধবকে খালি ব্রোজের যে বোঝের তাদের দুঃখটাকে দূর করার জন্য পারি যে এ কথা সত্য নয় এটা তো আছেই এটা সত্য কিন্তু এর এরপরেও আরও অনেক সত্য আছে যেটা আপনাদের জানা নেই সেটা উদ্ধব নামক যে পরম প্রিয় বস্তু আমার তাকে ব্রজের অন্তঃকরণে উদ্ধব যে জ্ঞানী ভক্ত তাকে যে অন্তঃকরণে ব্রজবাসীগণের ব্রজগোপীগণের যে ভালোবাসা সেই অমৃত এ পাবে না একে আমাকে একটু আস্বাদন করাতে হবে এই ওকে উপদেশ করা এই এই আমার মৎসন্দেহর বিমোচয় আমার উপদেশ আমার কথা সন্দেশ মানে খবর এসব দিয়ে তাদের দুঃখ মত আমার যে আমার সঙ্গে বিচ্ছেদ হওয়ার জন্য তারা যে অনন্ত বিরহ সাগরে ডুবে যাচ্ছে তাদেরকে বাঁচাবার জন্য পাঠিয়েছে কিন্তু গোপন আরেকটা উদ্দেশ্য ছিল উদ্ধবকে উদ্ধব যে আচার্য যখন ভগবান শ্রীকৃষ্ণ ইহ জগৎ থেকে নিত্য জগতে চলে গেলেন সেখানে সেই জন্য উদ্ধবকে রেখে গেছেন উদ্ধবকে রেখে যখন যাব আমি আচার্য হিসাবে আচার্যর মধ্যে কোন গুণ থাকবে না কম থাকবে তা হতে পারে না কৃষ্ণের যদি প্রতিনিধি হিসাবে যদি আচার্য উদ্ধব হয় উদ্ধবের মধ্যে কৃষ্ণের সমস্ত শিক্ষায় থাকতে হবে আমার কথাটা বোঝা গেল কৃষ্ণের নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণের যদি প্রতিনিধি হিসাবে উদ্ধবকে রাখা হয় তাহলে উদ্ধবের মধ্যে কৃষ্ণের সমস্ত শিক্ষায় থাকতে হবে কোনটা কম হয়ে গেলে আমরা তাহলে উদ্ধবকে আচার্য হিসাবে পরিপূর্ণত্ব পাব না সেখানে বলছেন সেই সেই সময়তে এই কৃষ্ণের কাছে গিয়ে কেঁদেছিলেন যে আমাকে অনেক শিক্ষা হলো আমার যে শিক্ষা আমি জীবনে ভুলব না তখনই তিনি বলেছিলেন আ শাম হো চরণ রেণুযু শাম হম শাম বৃন্দাবনে কিম লতা হ্যাঁ যা দুশ্চার্য সজ্জন হা ভেজু মুকুন্দ পদ ভীম শ্রুত ভীমে গ্রাম ইত্যাদি আলোচনা করেছিলাম এখন ভ্রমর মধ্যে যে সমস্ত গুপ্ত আছে এসব আলোচনার স্পর্ধা তোমাদের আমার উচিত না তোমাদের শোনা উচিত নয় সেই জন্য কি হল উদ্ধবকে দেখে গোপীগণের বিলাপ এর উদ্ধব আমি খালি আমিটন কথা বলে যাচ্ছি তারপর আবার ডিসকাশন আর উদ্ধবকে দেখে গোপীগণের বিলাপ এবং উদ্ধব তাদের সান্ত্বনা দেওয়ার প্রচেষ্টা করেছিলেন তারপর নিজে শিক্ষা পেয়ে চলে এসছিলেন যে বৃন্দাবনের অন্তঃকরণে যদি আমি বৃক্ষ লতা হয়ে জন্মগ্রহণ করতে পারি তারে গোপিকাগঞ্জে সেখানে হেঁটে চলে বেড়ান তাদের পদ রেণু একটা যদি পদ রেণু পাই এক বচন ব্যবহার করেছে আশা মহ চরণ রেণু রেণুবহ বলা হয়নি দ্বিবচনও বহু বচনও না এক বচন আশা মহ চরণ রেণু একটা রেণু যদি পাই তাহলে আমি কৃত হয়ে যাব ব্রহ্মা ওই কথা বলেছেন কাজেই তার পরেতে উদ্ধব সন্দেশের পর উদ্ধব কৃষ্ণের সঙ্গে কান্নাকাটি হয়েছে কৃষ্ণকে বসে সমস্ত খবর বলেছিলেন অনেক কান্না কেঁদেছিলেন উদ্ধব বলে যে আমার বহু শিক্ষা হয়েছে জীবনে আমি কল্পনা করতে পারি না তারপরে কূবজাকে কৃপা করেছিলেন অক্রূরের ভবনে গমন করেছে পাণ্ডবদের সংবাদ আনবার জন্য অক্রূরকে হস্তিনাপুরে প্রেরণ করেছিলেন পাণ্ডবদের সংবাদ নিয়ে অক্রূর ফিরেছিলেন সেখানে কৃষ্ণ জানতে পেরেছিলেন কীভাবে অন্ধরাষ্ট্র দুর্যোধন অন্যায় করছেন তার ভাইদের সঙ্গে এখানে আর তারপরেতে পাণ্ডবদের সঙ্গে আসা তারপরে তে জরাসন্ধ কর্তৃক আক্রমণ হয় কারণ অস্থিপ্রাপ্তি নামক দুজন যে কন্যা ছিল কার কংসে এই কংসের কন্যা না কংসের স্ত্রী জরাসন্ধের কন্যা বিবাহ দিয়েছিলেন এখন তারা তাদের স্বামী বিধবা হয়ে যাওয়ার পর স্বামী মরে গেছে বাবার কাছে গিয়ে নালিশ করেছে বাবা আবার সমস্ত কালজবন আদি নিয়ে সমস্ত আক্রমণ করেছিলেন কিভাবে তোমার কৃষ্ণকে ধ্বংস করে এই হচ্ছে ওষুধের ধারণা কৃষ্ণকে উড়িয়ে দাও মেরে দাও গুঁড়িয়ে দাও কালো হাত গুঁড়িয়ে দাও মেরে দাও স্লোগান আপনারা শোনেন দিন রাত বাজারে হ্যাঁ এই জন্য বলছেন জরাসন্ধ একশো আঠ আঠেরোবার আক্রমণ করেছিল বলজী মহারাজ অত্যন্ত উত্তেজিত হয়ে আরম্ভ করলেন আয় সামনে হল মুসল নিয়ে একবারে চাপ্পা মারতে আরম্ভ করলেন মেরিয়া সব শেষ কৃষ্ণ ভগবান একটা গোপন জিনিস শিখে দিত জরাসন্ধকে সেদিন মেরে পিন্ডি চটকে দিত কৃষ্ণ ভগবান গোপন সিং দাদা তুমি ভুলেও কিন্তু জরাসন্ধকে মেরো না কেন জরাসন্দকে মারব না কেন উ শোনো না কথাটা বলরাম হট করে মারব না কেন শোনো না বলরামকে যদি তুমি জরাসন্দকে মেরে নাও তাহলে জরাসন্ধ একবার করে পরাজয় হয়ে যাবে আর আসবে না একবার ও তো শেষ হয়ে গেল আমার পৃথিবীর ভাতটা এক জায়গায় বসে আমি অপহরণ করব এক জায়গায় আমি মথুরায় বসে থাকবো আরামে আমি ওরা আসবে মারবো হাটিয়ে দেবো আবার মারবো আবার আসবে এরকম তা তো ভালো বুদ্ধি ভাই তুই তো ভালো বুদ্ধি বলেছিস বল সুবিধা হয়েছে একবার এত অক্ষয় নিশ্চিনাকে মেরে ফেললো এবং প্রথমে জানা দরকার যারা পরিক্রমা করেন বা পরিক্রমা কে করে এখানে এমনি জানি না যেখানে লৌহবন বলে নাম আছে উপবন দ্বাদশ বন এবং দ্বাদশ উপবন আছে সেই উপবনের মধ্যে লৌহ বন বলে একটা জায়গা আছে লৌহ যমুনার ওপারে আমরা বিভিন্ন যে লোহাঙ্গ ঋষি সেখানে তপস্যা করেছেন সেইখানেতে এই সৈন্যগুলোকে সমাবেশ করতেন কৃষ্ণ এপারে আসতে দিতেন না যখনই ওরা ওপারে আসত এখানে গিয়ে হামলা চালিয়ে ওদেরকে মারতেন এবার জরাসের লোকজন মারা যাওয়ার পর যত রাজা মহারাজা সব নিয়ে আসত কালজবনাদের ভগবান কি করলেন চিন্তা করলেন কালজবন অপার কালজবন নিয়ে এসছে কালজবনগুলো যদি আমার এই মথুরায় ঢুকে পড়ে তাহলে আমার নিজজন ভক্ত বিশুদ্ধ ভক্তরা সব কাঁদতে করে জবন মুসলমান ঢুকে পড়লেন তাদের দেখলেই তো মুশকিল অন্তত স্পর্শ হয়ে গেল বিপদ তাদের সাবা পড়লে এমনিতে ভীত হয়ে যাচ্ছে আমার যারা সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ একটা কাজ করলেন কি করলেন যোগমায়াকে আশ্রয় করে কি করলেন পুরো ধামে সমুদ্রের মাঝখানেতে সুন্দর প্রাসাদ নির্মাণ করলেন মুহূর্তের মধ্যে প্রাসাদ নির্মাণ করলেন পুরো বিশাল দ্বারকা পুরি নির্মাণ করলেন রাজত্ব দ্বারকা পুরী নির্মাণ করে এখানকার যে মথুরার যত যা নিজজন আছেন তাদেরকে যোগমায়াকে আশ্রয় করে তাদেরকে সেখানে ট্রান্সফার করে দিলেন কেউ বুঝতেই পারল না কেউ জানতেই পারল না যে আমরা প্লেনে করে গেলে যে বোঝা যায় ওরা বুঝতে পারছে না হঠাৎ আবিষ্কার করছি আমরা নতুন জায়গায় এসে বলি এটা কোথায় এলাম তাদের যোগমায়ার দ্বারা ভগবান এরাম করলেন তারপর ভগবান শ্রীকৃষ্ণ নিজে হাতে আর যবনদের মারার কষ্ট করবেন না চতুর শিরোমণি ভগবান কৃষ্ণ এবং বলরাম কি করলেন এবার ধীরে ধীরে দৌড় এবার কি করলেন ছুটতে আরম্ভ করলেন বিভিন্ন জায়গায় আমি অল্পের ওপর বলছি অনেক ঘটনা আছে সেখানে জনসন্ধু ভিতু ভিতু ভিতু দৌড়াচ্ছে মার মার মার মার দৌড়াচ্ছে বেজন কৃষ্ণ বললাম কি করলেন পেছন দৌড়েই যাচ্ছেন দৌড়েই যাচ্ছেন গিয়ে কি করলেন একটা পাহাড় আছে সে একটা পাহাড় সেই পাহাড়ের মধ্যে মুচুকুন্দ বলে একজন ভগবত ভক্ত ছিলেন যে মুচুকুন্দ দেবতাগণকে সাহায্য করেছিলেন যুদ্ধ জয়ের জন্য মুচুকুন্দ একা দাঁড়ালে পরে ওষুধের কিছু করার থাকে না এত ক্ষমতা ইন্দ্রের কে ইন্দ্রকে সাহায্য করে যাবে বুঝে দেখো কিরকম সেই মুচুকুন্দ যখন যুদ্ধ শেষ হলো অনর্কল যুদ্ধ করেছেন অনেক বিনিদ্র রজনী তার বিশ্রাম হয়নি তখন দেবতা দেব তাকে জিজ্ঞাসা করলেন কী বল নেবে মুকুন্দ মুকুন্দ বললে আগে বরফর পড়ে আছে এখন আমার দরকার এমন আশীর্বাদ করো যে আমি যখন বিশ্রাম নেবো কেউ যেন বিরক্ত না করে আর যদি করে করে। তার দিকে তাকালেই সে ধ্বংস হয়ে যাবে বলো বাহ তথাস্থ হয়ে গেল ভালো ভগবানের ইচ্ছাই হয় তাহলে মুচুকুন্দর মতো এত বুদ্ধিমান এরাম চাইবে কেন কুম্ভকর্ণ যেমন জানো ছ মাস ঘুমোতে পারি সরস্বতী আরে এত তপস্যা করার পর তখন যখন চাইবে তখন ছয় কাঁপছে কি তপস্যা চেয়ে ফেলবে কি জানে এখন বড় চাইতে বসেছে সরস্বতী টুক করে গিয়ে এখানে বসে বললেন জিউহায় জিও চাইতে গেল অন্য আর জিপাটা নড়ে গিয়ে বললো ছ মাস যেন ভালো পারি আর ছাতে পারি যা হবে ছ মাসে বা ঘুমাচ্ছে এর ভেতরে এবার নাকের ভেতরে হাতিঘোড়া ঢুকে যাচ্ছে বুঝতে পারছে না যে কি কষ্ট করে গুম্ব কর নাকি ছিল তোমরা জানবো না এটা ভাইটাকে কাঁচা ঘুম থেকে হাঙালো আর জীবন গেল এইভাবে দেখা যায় মুচুকুন্দ পে শুয়ে রয়েছেন কৃষ্ণ বলছেন এই বেটা নকল এই জন্য চাপা দিয়ে মার লাতি এক লাথি মেরেছে মুচুকুন্দর গায়ে মুচুকুন্দ হলে লাতি কি মারেম্বাই উঠেছে ঘুম থেকে উঠে যে যত কাল যখন দেখে চারিদিকে কাল যখন পিলপিল করছে এক টাকাবার সঙ্গে সঙ্গে তার দৃষ্টিতে সবাই ভালো হয়েছে এবার জড়াশন্দ নিচে রয়েছে দেখে কৃষ্ণ বললাম পাহাড় থেকে এরকম যেমন না পায় বড় বড়ো সুন্দর সেই কাল্পনিক পুরুষ তোমরা পড়ো ফিফটিটা স্টোরি সেখান থেকে সেখান থেকে এলাম কৃষ্ণ বললাম তো মহা ভগবান তারা উপর থেকে সেই পাহাড়ের উপর থেকে এক ঝাম মারছে হ্যাঁ ঝাম মারছেন পরে যখনই দেখতে পাচ্ছেন যে এই পাহাড়ের মধ্যে কৃষ্ণ বললাম আছে লুকিয়ে রয়েছে পরে বুঝতে পারলো কোথায় রয়েছে দেখতে না তখন জরাস্থ বলে পুরো পাহাড় দেখে ফেঁকে কাইনে পুরো পাহাড় পুড়িয়ে দেয় আগুন দিয়ে তাহলে যে যেখানে যাবে সব ভালোই হবে চারি জায়গায় গাছপালা জল পুড়িয়ে দিল দিয়ে বললে এবার পুড়ে মরুক এ দুজন ভালো হবে আমাদের ঝামেলার দরকার নেই তারপর দেখি আগুন জ্বলছে তার মধ্যে দেখে কৃষ্ণ বললাম দুই পুরুম হাওয়ার উপরে যেন ভেসে এরকম ঝাঁপ দিচ্ছে বলে এই আর নেবে সব দুজনে পায়ে দৌড়াচ্ছে আর ওরা ঢুকে আরো জলের মধ্যে এখানে সেই জায়গা তারপর থেকে জরাসের আর কোন জরাসন্দ এবার অহংকারে স্ফীত হয়ে গেল দেখো আঠেরো বার আক্রমণ করেছি আমি আঠেরো বারের বার তো আমি জিতেছিলাম নামে হেরেছিলাম তোর মনে মনে গর্ববোধ করলো দিয়েছি যা পালিয়ে গেছে সমুদ্রের মাঝখানে সব মারা গেছে ভালো হবে এইভাবে দেখা গেল তাকে তাড়িয়ে দিলেন এই বারতে করে চলে গেল মুচুগুনদের দ্বারা এবার করলেন তারপর রুক্মিণীকে বিবাহ করার প্রসঙ্গ অনেক আছে যদি আমি পারছি না এরপরে রুক্ষিণীর বিবাহ রুক্ষিণী হরণ তারপর শিশু বাল প্রভৃতি রাজগণের নিকট পরাজয় রাজগণ কৃষ্ণের নিকট পরাজয় রুকিণী রুক্ষিণীর কৃষ্ণ রুক্ষি রুক্ষি তার ভাই কৃষ্ণকে আক্রমণ করেছিল বলরামজী বলজী মহারাজ রুক্কিকে মাতা নেড়া করে ঘোল ঢেলে এভাবে অপমান করাতে সে হচ্ছে সালা হয় কৃষ্ণের এখন বলরামজি রথের মধ্যে দাঁড়িয়ে উপদেশ করেছিল ভাইকে ভাই তোমার এটা উচিত হয়নি সম্বন্ধে তোমার সালা হয় আর তাকে এরকম অপমান করলে বলে এরম বকেছিল তাকে প্রাণে মেরো না তাকে তাড়িয়ে দিয়েছিলেন রুক্কি এবার গিয়ে ভজকট নামক রাজত্ব তৈরি করেছিলেন পিতার সঙ্গে মতে মেলেনি সেইভাবে অনেক কিছু কথা তারপরে এখানে কৃষ্ণের রাস্তা আস্তে বিভিন্ন নরকাসুলকে বধ নরক বিভিন্ন ষোলো হাজার একশো মহিষী হ্যাঁ একশো একশো আটটা মহিষীর বিশেষ যেখানে জাম্ববতী আদি তাদের হ্যাঁ এদের আলাদা আলাদা বিবাহের প্রসঙ্গ আছে রুকিণী বিবাহ হল সত্যভ্যামা এইবার পর পর সমস্ত অষ্ট প্রধান মহিষির বিবাহের কথা আছে মুর এইভাবে ধীরে ধীরে তারপর কৃষ্ণের উপর কৃষ্ণকে বদনাম দেয়া হয়েছিল সত্যাজিৎ রাজার যে সমন্তক মণি এটা কৃষ্ণ চুরি করে যেগুলো বদনাম নিয়েছিল সেই সত্যাজিৎ রাজাকে মণি কৃষ্ণ ফেরত দিয়েছিলেন কীভাবে হয়েছিল তার রহস্য তারপরে বড়রাম আর কৃষ্ণ কুরুক্ষেত্রে প্রবেশ হয়েছিল সত্যাজিৎকে এবার শেষ হয়ে সত্যাজিৎকে বধ হয়েছিল কোন কারণ তারপরে সাত্ত্বিকী প্রভৃতিকে নিয়ে ইন্দ্রপ্রস্থ গমন করেছিলেন সে অনেক কথা এইভাবে করে তারপরে বিভিন্ন প্রদ্যুন্দের বিবাহ আদি সমস্ত আছে অনিরুদ্ধের বিবাহ অনিরুদ্ধের সঙ্গে বানাসুরের কন্যার প্রসঙ্গ ইত্যাদি সব আছে নিগরাজার উপাখ্যান হল দ্বারকাতে ব্রাহ্মণ বিষয়ক যে দ্বারকাবাসীকে ব্রাহ্মণ ভক্তি বিষয়ক উপদেশ দান করলেন কৃষ্ণ ব্রাহ্মণস্ব কখনো হরণ করতে যেও না বলরামের এবার নন্দ নন্দোকুলে গমন করেছিলেন বলরামজী মহারাজ বজবাসীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এতদিন পরে বলরাম এসেছিলেন বলরাম এসে সেখানে বেশ ছিলেন সেখানে বলরামজী মহারাজ তার গোষ্ঠীকে নিয়ে রাজ করেছিলেন তার গোপীকাগণ আছেন তার আলাদা জুথো আছে তাদের নিয়ে রাজ করেছিলেন আর কৃষ্ণ কর্তৃক পণ্ডিক নামক বাসুদেব যে কৃষ্ণ সেজে বসেছিল তাকে বধ করেছিলেন কাশিরাজও কাশিরাজেরও বধ হয়েছিল শাম্ব কর্তৃক লক্ষণাহরণ হয়েছিল সেখানে বলরাম গিয়ে সমাধান করতে গিয়ে ইত্যাদি সব আছে এই করতে করতে রাষ্ট্রীয় যজ্ঞ সমাধান করেছিলেন তারপরে এই সমস্ত করে দন্তবর্ক আদি সমস্তগুলোকে নাশ করেছিলেন বলরাম তীর্থযাত্রায় গিয়েছিলেন বলরামের বলবন নাশ হয়েছিল বলরামের নৈমিশেত্র গড়ন সেসব জায়গায় কথা আছে তারপর শ্রীদাম চরিত্র আছে সিদামা বিপ্র সেই শ্রীদামাবিতের চরিত্র সম্বন্ধে আমি কার্তিক মাসে মোটামুটি আলোচনা করেছিলাম যারা ছিলেন তারা জানেন সেই জন্য সেই সব কথা আপনারা শুনতে পারবেন আছে তারপর সুভদ্রা হরণের প্রসঙ্গ আছে অর্জুন কীভাবে আনেন তারপর শ্রুতিগণ কর্তৃক নারায়ণের স্তব আছে এই সমস্ত কথা ভীগুমণি এবার বিষ্ণুর শ্রেষ্ঠতা প্রমাণ করবেন তিন দেবতা যে আছে সেই দেবতাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কে ইত্যাদি আলোচনা প্রসঙ্গে দেখা যায় সেখানে সেখানে আমরা দেখব যে বিষ্ণুই হলো সর্বশ্রেষ্ঠ ইত্যাদি কথা বলা হবে সেখানে এই সব কথাগুলো বর্ণনা করা আছে আর এখানে বলছেন আশিতায় আচ্ছা এখানে এই সমস্ত বলতে বলতে যে আমরা এখানে একটা বিশেষ অধ্যায়ের কিছু আলোচনা করবো করে আরও কিছু বিশেষ আছে আলোচনা করব। সেখানে বলছেন যে স্ত্রুতিগণের বেদ বেদ আদি সমস্ত যারা আছেন বেদ উপনিষদ এরা ভগবান যে এই কাল সয়ন করেন এই সময় স্তুতি করেছিলেন সেইগুলো সমস্ত বর্ণনা আছে এর এক একটা শব্দকে ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে তার কয়েকটা আমি পড়ে শোনাই আমি কথা বলতে বলতে মাঝে মাঝে আমি উচ্চারণ করেছিলাম হয়তো অনেকের মনে নেই এগুলো খালি পাঠ করে যাব। এগুলো খালি শুনতে হবে আপনাদের শ্রুতিগণ ভগবানকে স্তুতি করছেনম ভাবে করছেন এবং তার বিশাল গভীর অর্থ আছে ভগবান আশ্রয় করে ইচ্ছে করে বিশ্রাম করছেন বলে অভিনয় করছে এখানে স্মুতিগণ বলছেন জয় জয় যদিত দোষিত গুণাম তম শ্রী দত না সমস্ত ভগ त्म नाच चरतो नुचरितगम इत्यादि करेटना प्रचुर से बोलते অপরিম ধ্রুব ভৃত যদি স্বথাস্তর্শে নিযমো ধ্রুব নেতরথা অজনি চনমো যদবমি চহনি বলছে অপরমিতা ধ্রুব ভৃতো যদি সর্বথা তরহী নিয়মো ধ্রুব নেতরথা রথ অজনি চনমিচ নি ভাবে সমুষ্টত ইত্যাদি গুর বনি সন্ত কৃত করণ দা জল দৌ ইত্যাদি অনেক আছে এই শ্লোকটার মধ্যে বিশেষ কি সেই যে তোমরা সংসার জয় জয় করবে কি করে এই শ্লোকের ব্যাখ্যা করলে বুঝে যাবে বিজিত ঋষিক ভী দিপায়ম বৃত সময় গুরম সমবহ গুরম বনি সন্ত কৃত করণ দা জামন বিশাল সমুদ্রের মধ্যে পড়েছ সেখানে তুমি একেবারে পাগল হয়ে গেছ বিশাল সময় কি করবে এই সংসার সমুদ্রে তুমি গুরসরণম বলছে সমবাহা গুরশরণম গুরো অর্থাৎ শিক্ষাগুরু গুরু দীক্ষা গুরু বত্নপ্রদস এদেরকে ধরে রাখো। এক তত্ত্ব সব এই করতে করতে তুমি যদি তাদেরকে ধরে রাখতে পারো तुम्हारे संसारे कितना कामता नहीं किचू करते तुम्हारा अल्पक्रा व्याख्या करलम देखने नारद्जी महाराज ए आस्ते जी आस्ते बोल तस्मय भगवते कृष्णाय अमल की जधत्ते सर्वभूतानम है विभिन्न मूर्ति धारण कर भगवान आसन् जगते जगत लोक के मचा इत्यादि कदा য প্রেক্ষকিম ধনি ধনি যায় জীবেশিদুপ্রবিষ্ট ঋষি চক্রে পুরসিথ ইং সম্পমুষ সুক্ত কুলা কিন্তু তার মাতা এখন চিন্তা হচ্ছে যে দেবতা তো অনেক আছে কাকে ভজন করলে পরে খুব অল্প সময় আমি বেনিফিট চাই সে সঙ্গে সঙ্গে সে এখন নারদ জিকে করছে যে কাকে ভজন করলে বলুন তো তাড়াতাড়ি আমার সুবিধা বলে সাত সবাই জানে তুমি জানো না বলে শিবকে ভজন করো শঙ্কর আশুতোষ তার নামই হলো আশুতোষ ও তাই নয় আর তার আগে সুখদেব গোস্বামী যে প্রশ্ন করেছিলেন সেটা শুনে রাখা উচিত সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন সুখদেব গোস্বামী উত্তর দিয়েছিলেন সুখদেব গোস্বামী এই উত্তর দিয়েছিলেন রাজা প্রশ্ন করেছিলেন আচ্ছা একটা প্রশ্ন গুরুদেব যে প্রশ্নটা কি জগতে দেখা যায় বিভিন্ন দেবতাগণের পূজা করে লোকে শক্তি শঙ্কর ভগবান আদি এবং দেবী তাদের আরাধনা করলে পরে দেখা যায় খুব তাড়াতাড়ি ফল পেয়ে যায় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের যদি আরাধনা করে তাহলে দেখা যায় সেখানে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তগণ পাই দেখা যায় তাদের ছেঁড়া কাপড় ধুল এইসব কেন হয় তাদের কেন বৈভব বেশি হয় বৈভব হয় কিন্তু খুব কম এরকম যেমন ধুব মহারাজ অম্বরীশ মহারাজ প্রহ্লাদ মহারাজ এদের সব বৈভব দিয়েছেন কারণ এদের বৈভবে এদের নষ্ট হবে না কিছু ক্ষতি হবে না অভিমানী ব্যক্তিকে বৈভব দিলেই সর্বনা সেই জন্য সেখানে উত্তর দিতে গিয়ে বলছেন যে ভগবান সুখদেব গোস্বাই বলছেন যে এইসব বৈকারিক দেবতাগণকে যদি আরাধনা করে তারা হচ্ছে এই জগতের মধ্যেকার এই জগতের মধ্যেকার তত্ত্ব তারা ইন্দ্র বরুন আদি জাগিজ সব এই জগতের অর্থাৎ ত্রিগুণের বাইরে কেউ নয় সেই জন্য ত্রিগুণে থেকে আবৃত এসব দেবতারা কেউ কিছু পরিমাণে যে যত পরিমাণে সত্যগুণ পেয়েছেন তত মনে যে বিশুদ্ধ সত্য সবাই পান সেই জন্য বলছেন যে বৈকারিক তৈজস্ব তামস চেতী আহ ত্রিধা এইগুলো অনেকেই বুঝতে পারেন না কোন সময় দেবী পুরাণে দেবীকে মহিমা বলা আছে এই শেষ কথা কোনো সময় ব্রহ্মাকে কোনো সংঘরে ওইজন্য আমরা বলি কোন শাস্ত্র তোমাদের পড়তে হবে না তোমরা বিশুদ্ধ গুরু বৈষ্ণবের মুখে কালী শ্রবণ করবে নিজে বুঝতে পারবে না জগতের যে বিভিন্ন বৈচিত্র্য এদের যে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন সংস্কার তারা কি সবাই নরকে চলে যাবে তাদেরকে বাঁচাবার জন্য ভগবান বিভিন্ন রকম কল্পনা করে রেখেছেন ব্যবস্থাপনা সেগুলো কি তাদেরকে এরকম প্ল্যান করে রেখেছেন যে এদেরকে তামসিক ব্যক্তি তামসিক পুরাণ দিয়ে রাখো। অন্তত আরে বাবা অন্তত এই পর্যন্ত উঠে থাক অন্তত একে তারপর পরে জন্মে যদি কোনো সংস্কার হয় আবার থেকে তারপরে কাউকে রাজস্বিক ভাব সম্পন্ন তাকে একটুখানি এমন ব্যবস্থা করে রাখলো তার যেমন রাজস্বিক ভাবটা যেটা একেবারে সে ত্যাগ করতে পারবে না অথচ সেই যেন কিছু পুষ্টি লাভ করে ভয় এই করতে করতে বেদের প্রতিজ্ঞা প্রতিব কহে কৃষ্ণরে বেদের প্রতিজ্ঞা কৃষ্ণরে। তুমি মহাপৃষ্ণরে কিছু বুঝতে পারবে না তুমি বেদ উপনিষদ এগুলো ভ্রান্তিতে পড়বে বিভিন্ন পুরাণ পড়বে দেবী পুরাণ পরে তুমি কনফিউশন হয়ে নরকে চলে যাবে সেই জন্যই বলেছিলাম গোস্বামী বাবুগণের সেই কথা শ্রীনিবাসচার্য না না স্বাস্থ্য বিচার নৈক ওরা পারেন সমস্ত শাস্ত্রকে মন্থন করে আসল জিনিস বার করতে আর ভক্তিরাজ্যে চৌষট্টি অঙ্গের কথা বলা আছে তার মধ্যে নিষেধ করা আছে বহুশাস্ত্র বহু কলা অধ্যায়ন নিষেধ তোমাকে ভক্তিরাজ্যের কথা বলা হচ্ছে সেই সব ছোঁড়াগুলো কি করছে গুরু বৈষ্ণবকে ফেলে দিয়ে গান শিখতে যাচ্ছে বিভিন্ন রকম ওরা নাম কিনবে তা গুরুদেব কি করবেন কিছু করার নেই এইভাবে গুরুদেবের বদনাম লটাচ্ছে তারা এইভাবে বিভিন্ন কলা অভ্যাস বিভিন্ন বড় বড় সন্ন্যাসী দেখেছি তারা নাম কিনেছেন অনেক মুখস্থ করতে পারে অনেক মাথায় ধরে অনেক কিছু তারা নিজের কোনো অনুভব নেই কোনোদিন বৈষ্ণব সেবা বলে কোনো কিছু করেননি গুরু সেবা করেননি কিন্তু সমস্ত বৃন্দাবনের মূর্খের দল ওগুলোকেই বহুমানন করে ওদের মুখে বাবা বাবা কত বড় এই কিছু জানে না ভক্তির ভয়ও নেই কিন্তু ওদেরকেই শোনেন ওরা আবার গোপনে সঙ্গীত শিখছেন মালা ফালা চলে যান গুরুদেব মালা দিয়েছে সংখ্যা নাম সব কিছু নেই তারা নাকি জগৎবাসীকে উত্থাপন এই লোকের সংখ্যাই ভর্তি হয়ে গেছে কিছু করার নেই আমাদের কিছু করার নেই যে যেরম ভাবে করছে করুক আমাদের কিছু করার নেই আমরা আলোচনা করছি যার কপাল ভালো আছে সে গ্রহণ করে পার হয়ে যেতে পারে। সেই জন্য উত্তর দিচ্ছেন এখানে সুখদেব গোস্বামী হরির হি নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রগতি পড়া হরির হিনগুণ সাক্ষাৎ পুরুষ প্রগতি পারা হ রহস্য সেরা কি গুরুদেব শিষ্যকে বলছেন দেখো তুমি প্রশ্নটা খুব ভালো করেছো এই জড় জগতের লোকগুলো এইসব শুনে কিছু আককেল হতে পারে এমনি তো হবে না আকেল হতে পারে হরি তুমি যে অন্য অন্য দেবতার কথা উত্থাপন করলে লোকে সুবিধে পেয়ে যায় তারা সব এই জগতে তারা পরজগতের নয় এ ত্রিগুণে আবৃত আর আমি যে হরিভজনের কথা তোমাকে বলছি যেটা পেলে তুমি কিচুকৃতার্ত হয়ে যাবে সেই হরি হচ্ছে গুণাতিত বস্তু এই ত্রিজতার কোনো বস্তু নয় অপ্রাকৃত জগতের সেই জন্য তার ভজনটা নির্গুণ ভজন হয় গুণময় জগতে যে দেব তাকে ভজন করবে তিনিও তোমাকে ভজন করে দেবে শিব ঠাকুরকে ভজন করলো শিব ঠাকুর কি চাই বল দিয়ে বলছেন আমি যাকে অনুগ্রহ করব বলে মনে করি ভগবান বলছেন আমি যাকে অনুগ্রহ করব বলে মনে করি তার অহংকারটাকে আমি কেড়ে নি কিভাবে ভগবান বলছেন যশ্যাম অনুগ্রণ্যামি হরিষে তৎ ধনম সনৈ जास्या, जास्या हम अनुग्रमी हरिषे तत्म शब गरण करिए कर समस्त अपहर की जश्यम अनुग्रण्यमी हरीश् तत्म शन সেই যে অভিমানের স্ফীত হয়ে রয়েছে সব অভিমানের বস্তুগুলোকে আমি কেড়ে নিই আর সেই যখন অধন হয়ে যায় দরিদ্র হয়ে যায় সেটা নারদ্জি সেই যে নারদ্জি যে নল এবং কুবেরকে উদ্ধার করেছিলেন সেই সময় এই কথাগুলো রয়েছে সেখানে সেখানে বলা রয়েছে দারিদ্রম পরমাঞ্জনম দারিদ্রতা হচ্ছে পরমাঞ্জন যারা অভিমানে স্ফীত হয়ে থাকে তাদের পক্ষে দারিদ্রতা তাদেরকে গরিব করে দিল বিক্রি হয়ে যাতেই তারপর ভিক্ষা করে খাঁজছে তার অভিমানটা পূর্বের অভিমান চলে যেতে পারে তত অধানম তার যখনই ধন চলে যাবে হ্যাঁ তেজন্তী অশ্ব সজ্জনা তাদেরকে সজ্জন ব্যক্তিগণ করছিল এবার ধন নেই এবার তারা পালাবে কিছু বলবে না পড়ে থাকুক এখন তো ধন নেই এইভাবে তাদেরকে ত্যাগ করে চলে যাবে আর তখন সেই ব্যক্তি ভজনের সুযোগ পেয়ে যাবে আমরা তিরন্ডী ভিক্ষুকের কথা পূর্ব পরে একাদশ গন্ধে আর এই এখানে একটা ওষুধ ছিল বিকাসুর সে কি করে কোন দেবতা তারাতে সন্তুষ্ট হয় জেনে শঙ্কর ভগবানের ভজন করেছিলেন শঙ্কর ভগবান ভজন করার সময় শঙ্কর ভগবান দেখা দিচ্ছিলেন না তখন কি করছিলেন গঙ্গা জলে ওই অলকানন্দে স্নান করে নিজের গলাটাকে এরকম কেটে পরে দেবেন আগে কি করছেন গা থেকে মাংস কেটে যজ্ঞে আহত দিচ্ছেন শঙ্করকে শঙ্কর যেন আসেন আমার কাছে যখন তখনও আসছেন না তখন এরকম নিয়ে অস্ত্রটা গলায় কোপ দিয়ে মরবে নিজ আসরিক তপস্যা দুদিন আগে কালনা পোশনে আজকেই বোধ হয় আলোচনা করেছে সকালবেলা অত্যন্ত সুন্দর আলোচনা সেখানে সে যখন মরতে যায় শঙ্কর আবির্ভাব বলে এই মরচু কেন মরচু কেন তোমার কিছাই বস্ত্র বলো বলে যে আশীর্বাদ চাইলেন সে বলার কথা নয় বলে যার যার মাথায় আমি হাত ধরো সেই যেন মরে যায় বলে ভালো কথা আরে কত আশীর্বাদ এই জিনিস আছে মূর্খ এই আশীর্বাদ এখন আশীর্বাদ যখন মরেছে তথাস্তু বাবা হাত আমি তো বললাম বলে এক দৌড় মারছেন ভোলে বাবা বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছেন আর ও ওষুরও দৌড়াচ্ছে তার ইচ্ছে ছিল ভোলে বা মেরে ফেলে তার পত্নীটাকে বউটাকে আমি নিয়ে নেব এই কি তা কি হয় নাকি ভোলে বাবা কে আর তার পত্নী কে এই তো মূর্খ জানে না অসুর গৌরী গৌরী হরণা লালাস করলো তখন ভোলে বাবা পাগ হয় না দৌড়াতে দৌড়াতে পাগল তখন ভগবানকে স্মরণ করছে হে ভগবান এখন অসুরকে বড় করব বলো তখন ভগবান জানতে পেরেছেন বিপদে পড়ে তখন ভগবান আর এই অসুর বিকাশও দৌড়াচ্ছে ও শখুনই নন্দ দাও এখন সময় আমি দৌড়ার পালাচ্ছে বেঠা দাও না এত কষ্ট করছো তোমার এই সুন্দর শরীর সব নাশ করে দিলে কি জন্য দৌড়ছে আমাকে তো বলো আমি তো সমাধান করতে পারবো দিতে পারে গেঁজা খোর গেঁজা খায়না শঙ্কর বাবা তুমি জানো না গেঁজাখোর সেই তো তোমাকে বর দিয়েছে স্যার বড় কোনো মাতামুণ্ড আছে ও শশানা থাকে পাগল লোক কত কাউকে কিছু বলে তুমি একটা মাথা খারাপ তোমার এত বুদ্ধিমান তুমি নন্দন উৎপাদ গেল এইভাবে অসুর গণকে ভগবান বঞ্চনা করে শেষ করেন কিছু বলবার নেই এই করে ভগবান এই অসুরকে শেষ করলেন ভোলে বাবাকে আর কোনোদিন এরম ধরনের বসুকে বর দেবে না আর এ কাল বাঁকুড়ার লোকগুলো এত বোকা কাল সাপোকে গাঢ়ের তলায় লোকগুলো ঘরে ঘরে সাপ বাড়ি বাড়ে উনুনটাকে নাড়বে উনুন থেকে এত সাপ বেরিয়ে গেল এরকম অবস্থা এখন আমরা কালকে আলোচনা করব কাল থেকে আমরা একাদশকন্ধ শুরু করবো আর সময় আমাদের ফুরিয়ে আসছে খুবই দুঃখের সঙ্গে যে আলোচনা যেরকমভাবে করা দরকার আমি না করতে পারার জন্য অত্যন্ত দুঃখিত হলাম অনেক কিছু বলবার ছিল কালকে আমাদের শুরু হবে একাদশকন্ধ একাদশকন্ধ বছর দুয়েক যদি ঠিক আলোচনা করেন তাহলে একাদশকন্ধের বিষয়বস্তু তোকে পুরস্কার হবে এবং দ্বাদশকন্দ শ্রবণের আগে নবম স্কন্ধ পর্যন্ত অত্যন্ত অনর্গল গুরু হিসাবে মুখে শোবন করতে হয় এই বিধান জানিয়েছেন আর দশম স্কন্ধ না শোবন করার পর যদি কেউ একাদশ স্কন্ধ এবং দ্বাদশ স্কন্ধ না শোবন করে তার বধহজম হয়ে যাবে যেমন প্রচুর রিচ খাওয়া খেয়ে ফেললে খেয়ে যদি এবার হজমি গুলি না খাও তাহলে স্বনাশ হয়ে যাবে সেরকম এই দশম স্কন্ধে আমি যে আলোচনা যেটুকু ছিটা ফটা আলোচনা হয়েছে আমি জানি অনন্ত আনন্দ সাগর তারপরে যদি কেউ দশম এগারো এবং সবন করেন সমস্ত ভাগবত দশম স্কন্ধ পর্যন্ত না শুনে কেউ যদি শুধু একাদশে বারস্কন্ধে কীতে হতে পারে এগুলো গোপন সিদ্ধান্ত সমস্ত এগুলো আলোচনা করা হবে আশা মহ চরণ রেণু জুস বৃন্দাবনে কিমলতা সদিনম জ সজ্জন আজ পত হি ভেজো মুকুন্দ পদী শ্রুতি বন্দে নন্দুস্থা শিপাশ পতিন ভাই নম